وأن تحل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقضر عليه أحد يقول أهلك مالا لبدا أيحسب أن لم يرموا أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه المجدين فلقتحم العقبة وَمَا أدراكَ مَلْعَبًا فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيماً ذا مقربى أو مسكيناً ذا مَطْرَبَة ثم كامل الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا أصحاب المشأمة নাম হলো হচ্ছে মক্কি কলিমের একমের নব্বই নম্বর সৌরা এই সোর নাম যেহেতু একটি শব্দ আছে বসবাস করেন জনপদ তাই ওকে বলা হয় আল বাজ আর এখানে উদ্দেশ্য আল বাজ বলতে মক্কায় মুখার মক্কা সবাই ব্যাখ্যা করতে হবে কত লোক আমরা মাঝে মধ্যে দেখতে পাই ইউটিউবে কত বা ফেসবুকে আমার বোন একবার মুসলমানদের তীর্থস্থানকে দেখবো বলে কিনা আর এখানে কাফির বলে সুবহানাল্লাহ الله হচ্ছে আল بلد আল بلد নির্দিষ্ট নির্দিষ্ট শহর আর তা হচ্ছে মক্কা আল্লাহ এই শহরের কসম খাচ্ছেন বলেন লা আউকাসিমু বিহাজা আল بلد ওয়া ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد امي اقسم هاك في اي شهر؟ شهر؟ لا এখানের তাকীদের জন্য لا اقسم بهذا البلد اي قسمه لا اي শহরের কসম খাচ্ছি রব কসম খাছেন এই শহরের মক্কা মাকরামা ঠিক না কিন্তু আমরা মানুষ জিন আমরা যারা মুকাল্লা জড়িয়ে দিনা যাদের উপর আরোপ করা হয়েছে আমরা আল্লাহ আরো না অন্যের খায় তাহলে সেই পঞ্চায়েতের দোহাই বা পঞ্চায়েত শাসনতন্ত্রের কথম খেতে পারবেন কোসম খাওয়া যাবে না মানুষ কথম খাবে একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ তার সৃষ্টির কোসুম খেতে পারেন আর কেন কসম খাবে আল্লাহ আল্লাহ যে জিনিসের প্রসঙ্গ আল্লাহর প্রসম আল্লাহর প্রসম বললেন থেমেন হবে নাকি না জবাব আছে জবাব থাকতাম প্রসঙ্গ খাচ্ছেন তারপরে জবাব জবাব শুনলেন বলছেন আপনি শহরে বসবাস করছেন জমা এটা করা হয় ইজ্জুত এমনি আছে আবার যদি এই শহরে মহম্মদ বসবাস করেন তাহলে এর ইজত আরো এই শহরে আপনি হালাল হয়ে আপনার জন্য এই শহরে কিছু সময়ের জন্য লড়াই করা হালাল করে দেওয়া হবে মক্কাবাসী মক্কার রূপজন তোমাকে ভালো পাবে না বাধ্য হয়ে তোমাকে যেতে হবে এখান থেকে পরবর্তীতে আবার তুমি মক্কা বিজয় করবে আর যখন তুমি মক্কা বিজয় করলে বিজয় করার জন্য আসবে কিছু সময়ের জন্য তোমার জন্য লড়াইকে হালাল করে দেওয়া হবে মক্কা সীমানার ভিতর হয় হারাম হারামকে বলা হয় বিশেষ কিছু কাজ কর হারাম এমনি সম্মানিত হারাম হ্যাঁ হারাম এই গেল আর সে যা জন্ম করেন তার মানে হচ্ছে এখানে আদম আ আমাদের আসন বিদায় অমালিপি আমাদের আপা আমাদের আকু আমাদের বাপ আমাদের জন্মদাতা আসন যিনি আর তিনি যা জন্ম দিবেন তাহলে সমস্ত সন্তানের প্রসঙ্গ মক্কায় তারা অবস্থান করেন তাদের ইজ্জত আছে আর এখানে তিনি অবস্থান করছিলেন পূর্বে মক্কি জিন্দিগিতে আসছিলেন তার ইজ্জত চলার উপরে তাহলে দেখো ওই আদন থেকে শুরু হয়েছে মানুষ পরম্পরা একদম কিয়ামত পর্যন্ত মানুষরা আস্তে থাকবে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি তারপরে কষ্ট দিয়ে সৃষ্টি করেছি মানুষ কষ্ট করে কিনা কষ্ট শুন এতো কষ্ট মত না যা আমার আমি তাদের জন্য আমার পথগুলি দেখিয়ে দেবাহা ত্যাগ করতে হবে এই মানুষ কষ্ট দিয়েই সৃষ্টি মানুষের মধ্যেই কষ্ট আর তো শীত এ মানুষকে আমি সুষম করে সৃষ্টি করেছি সুষম লজ্জাস্তান্জাস্তায় সামান সামনের পথ সামনের জায়গায় পিছনের পথ পিছনের জায়গায় কি সুন্দর করে রোগী সৃষ্টি করেছেন কেবল ও নুতর বলেছেন আল্লাহ তাআলা বলেন الانسان في احسن تقويم শর্ত উত্তম বሆነক রব্বুল আলামিন মানুষ কে সৃষ্টি করেন আলহামদুলিল্লাহ এই কথা বললেন পোষণ হওয়ার পরে তাহলে মানুষের মর্যাদা বেড়েছে করেন মানুষের মর্যাদা আছে কি না আসল আমরা কি আর ঠিক প্রাণ পড়ি চিন্তা ভাবনা করি অনুধাবন করা উচিত এরপরে মানুষের কথা উল্লেখ করেছেন যেহেতু হবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত গাড়ি বেশ করছি সহজ সহজে এরপরে কিছু করেছেন বলছেন এই মানুষ কি মনে করে তার উপর কেউ ক্ষমতাবান যেসব রাষ্ট্র বর্তমানে মহাশক্তি ধর বলা হয় অথবা সুদর বলা হয় আপনি ওই সব রাষ্ট্রের প্রধান হয়। আপনি তো প্রকাশ করছেন কিন্তু পরবর্তীতে যখন ধরলো তখন আর ছাড়ল না তখন ছাড়েন আর কাদেরকে আল্লাহাক পরীক্ষার সম্মুখীন করেন আলহামদুলিল্লাহ পরীক্ষার সম্মুখীন করে কেন যেন তাদের গুনাগুলি ধুয়ে মুখ হয়ে যায় তাই তারা পরীক্ষার সম্মুখীন হয় আলহামদুলিল্লাহ আর অবকাশ দেন আল্লাহ বলছেন মানুষকে আল্লাপা ধন দিয়ে দেন পরীক্ষা আছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আমি আমার বয়সে কত মানুষকে গরিব দেখলাম আর কত রূপকে ধনী দেখলাম কত ধনী গরিব হলো আর কত গরিব ধনী হলো আচ্ছা আর আপনাকে দিয়েছেন টাকা পয়সা এবার আল্লাহ আর কি বলে আমি সম্পদ ব্যয় করেছি হালাক করেছি কত সম্পদ নষ্ট করলাম কত সম্পদ ব্যয় করলাম কি কি কাজে আল্লাহ আবার অনেক মাল অনেক সম্পদ ব্যয় কি। আর কি সামনে দেব আবার সে কি মনে করে তাকে কেউ দেখছে না আপনি যেখানেই যান এখা থাকেন আল্লাগায় থাকতে পারবেন ওই আল্লাহ পর্যবেক্ষণ করছে আল্লাহ বলছে তারপর থেকে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে আমাদের এই কাঠামোটি নিয়ে আমাদের কথা উল্লেখ করা চুলের সৌন্দর্য সৌন্দর্যের কথা বিশেষ করে চুপের আপনি বলেন দুটি চুপ দেয়নি আমি কি তার জন্য দুটি চুপ সৃষ্টি করিনি কত সুন্দর আপনি আছেন হাজি যে অস্ট যদি কোন ব্যক্তি আল্লাহ তার চোখে দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয় আর চুখের দৃষ্টিহীন অবশ্যই আলহামদুল্লাহ যদি যদি কমে যায় কি অবস্থা হয়তো আমি বললাম তুমি যেরকম দেখেছো আমার হাতে না আমার নিয়ন্ত্রণ আমার হাতে আমি এই সৃষ্টি কাত আপনি এই যে নিয়ে আনাদ পেলেন এই দৃষ্টিশক্তি পেলেন বই পুস্তক পড়তে পারেন একটা জিনিস দেখতে পারেন কি সুন্দর গাড়ি চালাতে পাচ্ছেন। সাইকেল চালাতে পারছেন মোটর সাইকেল চালাতে পারছেন আপনি যদি আরো বড় কিছু হন চালে পাচ্ছেন আপনি যদি আরো বড় কিছু হন এরকম আল্লাহ বলছেন তার মূল্য দিতে পারবো না এরপরে আরেকটা দেখুন জিब्बा ও লিসান লিসান লিজী জিब्बा মানে টু যদি না হন তাহলে কি করতেন এছাড়া চেহারা সৌন্দর্য আল্লাহ এখানে তিনটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন চুগের কথা আর কথা যদি আলাদা আলাদা করি তাহলে জীবকা আর এই জীবনা হচ্ছে আস করতে পারেন আশা করা যায় সেই অঙ্গের হেফাজত করতে পারে আর তার দুই উরুর মাঝের অংশের হেফাজ করতে পারে যদি কেউ এরকম তারা লজ্জাস আচ্ছা দেখুন আরো গড়নীয় সামনে খারাপ পদ কোনটি ভালো কোনটি খারাপ আল্লাহ যাচাই করার মতো যোগ্যতা দিয়েছেন এই হলো কথা যোগ্যতা দিয়েছেন তোমার ইচ্ছা করে দিয়েছেন আর কে কুজদিন আরেক কি করেছেন একটু চিন্তা ভাবনা করলাম খেয়াল মায়ের পেট থেকে আপনি যখন বের হলেন এই মাত্র বের হয়েছে মায়ের পেটে কিন্তু না খাওয়া হয়েছে আর এখন পেট দিকে ঠিক না দেখলেন আল্লাহর কি নিয়ম একদম আল্লাহ মায়ের পেটে আস অন্য পথ করে দিয়েছে আর না দুটো ঠিক না কত মায়ের বজায় করতে পারবে না দুটো যেভাবে তারা শৈশব কালে আমাকে লালন দলন করতে গিয়ে দয়া করেছে কত দয়া করেছে কত আদর করেছে। কত মায়া মমতা বলি তুই না যা শুনেন আমন করার চেষ্টা করবেন এরপরে আল্লাহ কি বললেন সমুদ্র স্ত্রী নম্বর বলছে <down> আদ কঠিন পথে বুঝুন তো হাত থেকে বেশি বুঝুন মধ্যস্তরের পথ গিরিপথ কঠিন পথ মকা দেখতে পাই বড় বড় পথ কিরকম করে উপরে উঠে দেখছেন কত কষ্ট হবে কঠিন পথে তুমি কি জানো গিরি পথ কি কঠিন পথ কি উদ্দেশ্য ওই পাহাড়ের দুই পাহাড়ের মধ্যবর্তী পথ নয় কোন গিরিপতি আপনি যাবেন তো কি লোক যাবেন অতিক্রম করতে হবে কি ফক্বুল গাবা গর্দন মুক্তি করাল গোলাম কে আজাদ করাল ক্রীতদাসতি মুক্ত করে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলেছেন এর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহ যদি কোন ব্যক্তি কোন দিল ওর প্রত্যেকটি অঙ্গকে জাহান্ন থেকে মুক্ত করে দিল বুঝতে পারছেন প্রত্যেকটি অঙ্গের বদলে বলছেন হাতটা এমন কি মানুষ বুঝে না তো কিন্তু দিকে বলে দিয়েছেন এরকম করলে তুমি কি পাবে জাহান নাম থেকে মুক্ত হবে মুক্তি লাভ হবে বর্ণনা করেছেন তাকে জিজ্ঞেস করলেন আপনি কি এই রেবায়াত শুনেছেন তার নাম হচ্ছে তিনি বললেন হ্যাঁ তখন যখন তিনি তার কৃতদাস সামনে আসলেন তখন তিনি তাকে বললেন তুমি যাও তোমাকে আমি পরে উল্লেখ করছেন এই যে কৃতদার তাকে তিনি মুক্ত করে দিয়েছেন তার করেছেন কেন একমাত্র আবার হজের সময় আসে খরচ থেকে রাখার জন্য বিভিন্ন এই জায়গায় আপনি আল্লাহ আলম সেন্টারের মাধ্যমে আপনাকে ইনশাল সেন্টার একটা প্রতিষ্ঠান করেছে কত বই পুস্তক দেয় কত ধরনের এই জায়গায় এই সেন্টার নয় এই সৌদি আরবায় বিভিন্ন দেখুন গরদান মুক্তি করা গরদান মুক্তি আল্লাহ কষ্ট করলে আর যদি মাদ্রাসা বা মসজিদে অল্প পয়সা দিয়ে দেয় অনেক কিছু আর ওই টাকা নেই আল্লা করতে গেলে কষ্ট হাটা আল্লাহ করছেন করা যদি তুমি এরকম কাজ করতে পারো তাহলে তুমি কি করলে দিন না কে খাওয়ানো দুর্ভিক্ষ চর ছে লোকজনকে খাওয়ানো অথবা গরিব এরিয়ায় গরিব যারা খেতে পারছে না ওদেরকে খাওয়ানো উপকার আসবে না এটা হচ্ছে বড়দা সত্য আপনি দিবেন একমাত্র অন্ধ্রাজ্য দুনিয়ার জন্য লাভ আসবে না এটা হচ্ছে বড়দা বলিক এম নিতে তো লোকজন বলে না তেল তেল দে বলেন না যাক জার জ্ঞান আছে তাকে দিলে তো আসি আর যে ওকে কিউ না ওকে আর একমাত্র আল্লাহর নির্দেশ করেন তাহলে হবে फायदा বেশি আও ইতুআম ফি ইয়াউম হী মাসরাহ আমরা একটা কিনে কিনে মুসলমান একদম গরিব অথবা কালো আর আলাদা এরকম বেশ কয়েকজনকে করে দিয়েছে বাপ বললেন বাবা এইসব করছো পয়সা তবে তাহলে তোমার আবু আমি কোন উদ্দেশ্য করছি আমি যে উদ্দেশ্য করছি এটা হচ্ছে একমাত্র আল্লাহ উদ্দেশ্য আমার যে উদ্দেশ্য মাথা ভবিষ্যতের জন্য হচ্ছে কেন আল্লাহ তাহলে আল্লাহ খেজুরটি তার লালন পালন করে এমনকি কেয়া মত যখন সে উঠবে তখন এই খেজুর খেজুর থাকবে না এই খেজুর পাহাড় বরং এর পরিবর্তে যাহা নাম নির বুঝলেন এটা হচ্ছে ছোট সে কারণ এটিমকে দিলে তো নাম হবে না ঠিক না ভাই ও তোমে আর কি যেখানে দিলে কাজ ওখানে বলা উচিত আমি ওখানে দিলাম বলবেন ঠিক না আরো বড় জিনিস যদি দুহাত দুহাত কি অবস্থা হবে আপনি একটা গরিবকে খাওয়ানেন আপনার সামনে হয়তো আচ্ছা আমি বললাম ও যদি তোমার সঙ্গে কিন্তু যখন তখন কত শান্তি পাবে অটোমেটিকলি মন্ত্রীকে দিয়েছে আল্লাহ বলে না দুনিয়ার জন্য সব আবার যদি তাহলে দুটি সব এটিমকে সব এটিম হিসাবে আবার নিকটাত্মীকে দিলে আত্মীয় একটি হবে আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখার জন্য দেওয়া আর আরেকটা সাদা সব মাটি গলা মুসিন মানে তার কিছুই নাই অসহায় মানুষ মাটি তার কিছু নেই হয়তো গরি নাই উপরে সাদ নাই মাটিতেই পড়ে থাকে আচ্ছা এইসব কাজ করলেন এর শুনে আমার তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসল যে জিনিস তা হবে তারপরে অন্তর্ভুক্ত হয় আর যারা পরস্পর একজন আরেকজনকে ধৈর্য ধারণের উপদেশ দেয় একজন আরেকজনকে দয়া করার উপদেশ দেয় এদের অন্তর্ভুক্ত হয় আপনার এই আমল আলো কাছে কবল হবে না ইমান নাই আপনি এক হাজার মানুষকে হস্ত নিয়ে কবল হবেন ইমান নাই মসজিদে একটা বিশাল বানিয়ে দিয়েছেন বকরি পেশ করে মুরগি পেশ করে আন্ডা পেশ করে আল্লাহ করে বাবার কাছে দোয়া করে আল্লাহি থাকে ইয়া রবী তুমি বিপদ দূরকারী তুমি আমার বিপদ দূর করে দাও কুন উবাদা আল্লাহ ছাড়া আপনি পুণ্যের জন্য করতে পারেন না যে কোন ইবাদত চাই চাই রেজল তাই ইস্তিয়ারা তাই ইস্তিগাফা ও তাদররাত আইতকি কুরবানি সব একমাত্র কার জন্য হবে মুসলমান মজবুত হতে হবে তাহলে কারো যদি বিপদ আছে আপনার উচিত হল আপনি আছো ওকে আলো দিয়েছেন যদি আজকে তুমি ভালো কালকে হয়ে যাবো খারাপ বাংলাদেশি হয়েছে দুই পা একদম শেষ পরবর্তী দিনে হসপিটালে এসে মারা গেছে আপনারা শুনেছেন হাতালি দেয় আপনার উচিত আপনি বলবেন তার বিপদ এসেছে আপনার দৈর্য আরো করবেন এর বদলে গেল আপনার গুণাহত করতে। আপনাকে দুনিয়াতে কল্যাণ দিবে রহম করবে আল্লাহ বলেছেন কারণ যারা মুসলমান তারা উন হাতে আমল নাই দুনিয়াতেও থাকবেন ডানপ্রীদের সাথে মুসলমানদের সাথে সাথে তাহলে ওই সাথে থাকবে حتى إيدان كنتي دير نتاكي وران محمد رسول الله صلى الله عليه وسلم شمستو ظلمان دير نتا شمستو آدم سنتاري منتا. الله رسوله وران شمستو ظلمان أنا سيدو ولذي آدم يوم القيامة شمستو آدم سنتاري نتاك القيامي قيامة سبحانه شواري نتاك তাই না আল্লাহ রসুল সোল্লা ইসলামের আগে কারো জন্য আমাদের বিশ্বাস নদী আগে যাবেন সাল্লাহ ইসলাম তারপরে আবার আস্তে আস্তে করে নদীর সালিয়ে যাবো দুই কোন সময় তিন পাঁচ তো তাহলে পাঁচ হয়ে গেছে পাঁচ থাকলে অর্থাৎ পাঁচ সালা থাকলে আপনি আল্লাহ সন্তুষ্টি পাবেন পাঁচ নাই আল্লাহ সন্তুষ্টি পাবেন না আমরা থাকবো এরপরে দুর্ভাগ্য আর এদের উপর আগুন বন্ধ থাকবে অর্থাৎ ঢুকিয়ে চতুর্দিকে শুধু আগুন আর আগুন মুসলমান হওয়ার চেষ্টা করি সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করি সত্যিকারের মুমিন হওয়ার চেষ্টা করি তাহলে ইনশা আমরা জাহান নাম থেকে পাবো আর করতে থেকে সমস্ত মুসলমান মুসলমানদেরকে মাফ করো আল্লাহ আমাদের সকলকে আমাদের থেকে ঋষি আমাদের তুমি তোমার নিজের ফল আর কর্ম তারা তুমি আমাদের সকলের অবজনা পূরণ করে দাও না وفي الاخره تحسنه وقنا على النار ولا دنيا وسلم على الرحم ਕਰੋ امين المؤمنينকে সাহায্য করো আমিন মারীদেরকে পড়াও দাও মুজাহিদিন ইসলামদেরকে সাহায্য করো আমিন এবং মুজাহিদিন انك انت السميع الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم التين.